সাহল ইবন সাদ রাত আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পরিবার পরিজনের সঙ্গে শেরি খেতাম খাওয়ার পরে আল্লাহ রসুল সলাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ফজরের সালাদ পাওয়ার জন্য আমাকে খুব তাড়াহুড়া করতে হতো